আহ্নস হতে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবিসাল্লাহ আলয় সাল্লাম সাফিয়া রদিলাহত আলহাকে আজাদ করে বিয়ে করেন এবং এই আজাদ করাকেই তার মাহ নির্দিষ্ট করেন এবং হায়োস অর্থাৎ এক প্রকার সুস্বাদু হালুয়া দ্বারা ওয়ালিমার ব্যবস্থা করেন